মানবতা সমাধানো হেলা ফির উহর ও মিনসিয়াতে মিল ফলা ফল ওষদাহদরিক ওষদ মহমদন রসুল সহ ওসলম তসলিমন কসীরা আমজিম বসমি রহমা তিন তিলকিয়তর কিতাবিম مبين হদম ও বসরমিন সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের সঠিক পথ দেখানোর জন্য আল কোরআন নাজেল করেছেন শেষ রাসুল মোহাম্মদ সাল্লাহআলসাল্লামকে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য রহমত করে পাঠিয়েছেন যে আল্লাহ পাকের আমাদের জীবনে সমস্ত নিয়ামত যা গণনা করে কোনো মানুষ शेष करते सलत और ना। सलम नाजिल हफी नबी महम्मदुर रसूरला सल्लाम जे आल्लाकरबुल आलमीन सब चाहती बड़ो रहमत को मानव जतर पे तफसर है सूरए नाम सुरार नाम हे सूरा नाम जार मानी हे पीपीलिका सूरए एक आयाते आयत नम्बर आठारोते पीपिलिकार घटना उल्लेख कर अनाम शब्दी के लिए सुरार नामकरण हो नबी करीम सल्लासम मक्की जीवन नाज़ल हो नबी सलामर मक्कर नबुअत जीवन होता तेर बचर एर मध्यम जुगे नाज़ल हो जे समय हक बिले लड़ाई चलती बिल शक्ति सत्यर ओपर बड़े आघात आन मजलुम निर्तित दुरबल साहबाई कैराम अत्याचार कर जख भविष्य जे उज्जवल उम्माते मुस्लिमार सहबाई कराम यो ना तक एकदिगे यूर आयतगुली दिए रसौर सल्लाहअलम ए तरह साहबाई कराम के सान्वना देा हो तरह भविष्य उज्जवल ये इंगित करा तर जरा काफेर नाफरमान मुशरेक जरा आल्ला पर আল্লাহর একত্রে এবং আখেরাতে বিশ্বাসী হয়নি যারা সৌরুল্লাহ সাল্লা সাল্লামের ইসালাদকে অস্বীকার করেছে কোরআনে করিমকে অস্বীকার করেছে তাদেরকে উপদেশ দেওয়া হয়েছে আল্লাহর প্রতি ইমান আল্লাহর তৌহিদ বিশেষ করে এবাদত বন্দেগীর ক্ষেত্রে যেই ক্ষেত্রে তারা শির করত যদিও আল্লাহকে রব বলে বড় এলাহ বড় খোদা বলে মানত কিন্তু পুজোপাঠ এবাদত বন্দেগি গায়রুল্লাহর মূর্তি প্রতিমার করত আর তারা পরকাল সম্পর্কে একেবারে গাফিল ছিল কোন বিশ্বাস তাদের পরকালে ছিল না আল্লাহ পাক এই দুটি বিষয় এখানে বিশেষ করে উল্লেখ করেছেন শুরুতে এবং শেষে এই সুরার আল্লাহর প্রতি ইমান আল্লাহর তভিদ প্রতিষ্ঠা করা আর আফেরাতের প্রতি ইমান যে কোনো মানুষের একমাত্র সংশোধনের কার্যকারী পথ হচ্ছে পরকালের প্রতি বিশ্বাস আমি যা কিছু করি না কেন যা কিছু বলি না কেন যে অবস্থায় থাকি না কেন আমি লাগামিহীন নই বরং আমাকে একদিন জিজ্ঞাসা করা হবে প্রত্যেকটি কাজ কথা সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে জবাবদেহি করতে হবে এই জবাবদেহির চিন্তা প্রত্যেক মানুষকে মানুষের মতো মানুষ করতে পারে আর যার এই জবাবদেহির চিন্তা নেই যা ইচ্ছা করলাম যা ইচ্ছা খেলাম যাকে ইচ্ছা মারলাম খুন করলাম ব্যবিচার করলাম কিন্তু এরপরে আমাকেও ধরবে যদি প্রশাসনের কাছে ধরা না পড়ি তো আর কেউ ধরার নেই এইরকম লোকের কখনো সংশোধন করা সম্ভব নয় আখেরাতের প্রতি ইমানই মানুষের আসলে সংশোধনমূলক জীবন তৈরি করতে পারে এজন্য একজন আল্লাভিরু মুসলিম সবচাইতে বেশি সমস্ত রকমের অন্যায় থেকে বেঁচে থাকে সমস্ত রকমের অন্যায় থেকে বেঁচে থাকে আর সেই ব্যক্তি অন্যায় থেকে বাঁচে যে খাঁটি মুসলিম আল্লাহর সন্তুষ্টির জন্য পরকালের মুক্তির জন্য দুনিয়ার কোনো প্রশাসনের ভয়ও না आज दुनिया को लोभ लालसार जो दुनिया के को गरज पूरा स्वार्थे तेल दुई ध्यानधारणा आसमान जमीन पार्थक्य आज आल्ला पा के राजी करार जन पाप बेचे थके पर जवाब जान दी परे जहान नामे ना जो पाप बेचे थकेक दुनिया को शक्तर भय सरकार भय अथवा दुनिया लोभ लालसाई কিছু পাবো যদি ভালো চলি তাহলে ভালো বলি তাহলে ভালো করি তাহলে দুজনের কাজকর্মে অনেক ব্যবধান আল্লাফাকাবুল আলমিন এই আখেরাতের প্রতি ইমানকে স্মরণ করিয়েছেন বারবার করে এই কাফেরদেরকে মুশ্রেকদের এই মর্মে কয়েকটি ঘটনা আল্লাপা করলে করেছেন এক হচ্ছে সৎ চরিত্রের মানুষ যাদেরকে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন তাদের ঘটনা বর্ণনা করেছেন ঈশ্বরাই দাউদ সোলেমান সালেমান আলহি সালামের ঘটনা আরও এখানে আল্লাহ পাক রবুল্লা আলমিন মুসা আলী ইসলামের ঘটনা সংক্ষেপে বর্ণনা করেছেন তাতে আল্লাপাক এই উপদেশ দিতে চেয়েছেন যে আল্লাহ যদি ইচ্ছা করেন কাউকে রক্ষা করার আরও ভবিষ্যত উজ্জ্বল করার তো কেউ অন্ধকার করতে পারে না যেই ফেরাউন এই একজন মূসাকে মারার জন্য তার সম্পর্কিত তাকে গণকরা বলেছিল যে এমন একজনের জন্ম হইতে যাচ্ছে আপনার দেশে যেই শিশু হবে মানে ইসরায়েলদের মধ্যে কার ইসরায়েল গোত্রের আর সেই শিশু বড় হয়ে এমন আপনার বিরোধী হবে যে তার হাতে আপনার পতন ঘটবে এই একজন শিশুকে মারার জন্য হাজার হাজার অসংখ্য শিশুকে হত্যা করেছিল অন্যায় ভাবে এই জালেম ফেরাউন তারপরে যাকে আল্লাহ পাক তার পতন ঘটাবেন তাকে তো মারতে পারল না শুধু তাই নয় তাকে পাক তার ঘরেই মানুষ করে নিলেন अब तरस आल्ला पा रबुल्ला आलमीन मुसार माँ के पिश्रमिक व्यवस्था कर दिल फेरा खरच खर्चा मानूस हूसा आलिस्सलम यह सब विषयगुली ते रसूल्लाम साहबाइकाम केान्वना देवे जुनियर को शक्ति ठेकाते जो आल्लापा कि काफे देखें जो तुम्हारा बल प्रयोग करो और जुल मत्याचार करो आल्लाह जा करते चेनता मक्का नगरी तो তোমাদের হাতে কুফুরি শক্তির হাতে আর এই আল্লাহর ঘর কাবা থাকবে না অতদিন আর এই আল্লাহর ঘরকে নাপক করবে সিরকুফুরি দিয়ে আল্লাহরুল আলমিন এই মর্মে এক মহিলা রানীর কথা উল্লেখ করেছেন সে পরিবেশ খারাপ সেখানকার সমাজ খারাপ যেই পরিবেশে মানুষ ছিল গড়ে উঠেছিল সেই জন্য সে কুফরি করেছিল কিন্তু তার অন্তর সত্যের সন্ধানে ছিল সুতরাং যখনই সোলেমান আলি ইসাল্লামের পক্ষ থেকে ইসলামের সত্য দিনের দাওয়াত পেয়েছিলেন সেই রানী বিলকিস তখন ইসলাম গ্রহণ করেছেন সুতরাং যদি প্রতিকূল পরিবেশেও তুমি থাকো যেখানে ভালো জিনিস জানার সুযোগ পেলে না যখনই সুযোগ পাবে সুযোগ নেবে জানবে এবং সরল মন নিয়ে মানবে এই শিক্ষাও দেওয়া হয়েছে তারপর আল্লাহ পাক অবাধ্য জাতির কথা সামুদ সম্প্রদায় লুত আলি ইসাল্লামের জাতি এই পাপিষ্ট জাতির কথা আল্লাহ পাক এই সুরাই সুরের নামলে তুলে ধরেছেন যারা সংশোধনের সুযোগ পেয়েও সংশোধন করেনি সুতরাং আল্লাপাক তাদেরকে ধ্বংস করেছেন সুতরাং মক্কার মুশ্রিকরা তোমরা শোনে রাও যদি সুর উল্লা বিরোধিতা করো তাহলে তোমাদেরকেও ওইভাবে ধ্বংস করা হবে যেমন সামুদ জাতিকে ধ্বংস করা হয়েছে যেমন লৌত সালামের বংশধরকে ধ্বংস করা হয়েছে আসুন আমরা এখন তফসিরের দিকে আসি আল্লাহ পাক রব্বুল্লা আলমীর এরশাদ করছেন তোয়াসীন তিলকা আয়াতুল কোরআন যেগুলি আমি এখন বর্ণনা করছি নাজিল করছি এগুলি কোরআনে কেরিমের আয়াত ও কিতাবে মবিন এবং সুস্পষ্ট কিতাবের আয়াত হোদাও আবুসরালিল মেনিন এতে দিক নির্দেশনা রয়েছে এবং সুসংবাদও রয়েছে মমিনদের জন্য সুসংবাদ মমিনদের জন্য কারণ তারা বিশ্বাস করবে আল্লাহর কিতাব ইমান নিয়ে আসবে মানবে তার বিধান পালন করবে তার বিধান সুতরাং তাদের জন্য সুসংবাদ রয়েছে আর দুঃসংবাদ রয়েছে অমান্যকারীদের জন্য অস্বীকারীদের জন্য দিক নির্দেশনা রাস্তা দেখানো সকলকে হয়েছে তবে এই হেদায়ত থেকে উপকৃত শুধু মমিন হবে এই আল্লাহ পাক এই হেদায়তকে মমিনদের সাথে খাস করে বর্ণনা করেছেন যেমন ভালো ভালো খাবার থেকে পেটের অবস্থা যদি ভালো না থাকে তো মানুষ উপকৃত হয় না ঘি থেকে সকলে উপকৃত হতে পারে না ঘি খাওয়ার মতো পেটের যোগ্যতা থাকতে হবে হজম করার মতো। যদি হজম করার মতো যোগ্যতা না থাকে তো শরীরের জন্য সেটা আরো ক্ষতিকর হবে তো কোরআনে সেই রকম যদি তোমাদের মধ্যে কবুল করার মতো যোগ্যতা ভালো মন্দ মাঝে পার্থক্য করবো আমাদের কাছে যখন একটা নতুন কথা এসেছে যেটা আমরা জানতাম না আমাদের বাবদা দ্বারা জানতো না হইতে পারে বাবদা দ্বারা ভুল করতে পারে সুতরাং আমাদেরকে একটু গভীরভাবে চিন্তা করা উচিত যে মোহাম্মদ সাল্লা যা বলছে সেটা ঠিক না ভুল বিবেককে কাজে লাগানো উচিত তারপরে হক সত্য হলে দুনিয়ার ক্ষেত্রে ভালো আমরা গ্রহণ করি দুনিয়ার ক্ষেত্রে কেউ এরকম করে না যে বাবা চাষি ছিল তাই ছেলেও চাষি হয়ে থেকে যায় বাবা অশিক্ষিত ছিল সেই জন্য ছেলেও বলে যে বাপ যখন অশিক্ষিত নিরক্ষর তখন আমিও নিরক্ষর থাকবো এইরকম কোনো বেকুফ খুঁজে পাওয়া যাবে না পৃথিবীতে তাহলে দিনের ক্ষেত্রে ইমান আমলের ক্ষেত্রে চরিত্র গঠনের ক্ষেত্রে পরকালের ক্ষেত্রে কেন বাপদাদার দোহাই আবার যে বাপদাদার ধর্ম কী বলছিল বাপদাদা কী তাহলে গুমরাহির পথে ছিল এটা যুক্তিসঙ্গত কথা নাই এইভাবে যারা চিন্তাশীল হবে তাদেরকে কোরআনে করিম উপকৃত করবে তাদের জন্য আসল হৃদায়ত হবে মানে তৌফিক হবে যে তারা সঠিক রাস্তা ধরবে আল্লাহাক বলছেন যে মমিন সত্যিকার অর্থে কারা তাদের কয়েকটি গুণ পাক উল্লেখ করেছেন আল্লামা সলাত যারা সলাাত প্রতিষ্ঠা করে থাকে নামাজ কায়েম করে যদি পাঁচ অক্টো নামাজ কায়েম না করে তাহলে মমিনের পরিচয় থাকলো না যেমন নব্বিশাল্লা ইসলামের হাদিসে রয়েছে যে সলাাত হচ্ছে বুরহান অকারট্ট দলিল প্রুফ নামাজ আছে প্রমাণ আছে নামাজ নেই প্রমাণ নেই আপনার ইসলামের আপনিও রাস্তায় দাঁড়িয়ে আছেন একটা অমুসলিম রাস্তায় দাঁড়িয়ে আছে পার্থক্য কোথায় আজান হলে আপনি মসজিদে গেলেন নামাজ পড়লেন আরেকজন নামাজ পড়লেন না প্রমাণ করলেন মুসলমান। এবং তারা জাকাত দেয় বছরে একবার জাকাত দেয় আর ফসলের জাকাত হলে যখন ফসল কেটে মেড়ে আনা হয় তখনই দেয় যারা জাকাত দেয় তারা ইসলামের প্রমাণ পেশ করে অহম বিল আখেরা তহম ইউ আর তারা পরকালকে বিশ্বাস করে পরকাল সম্পর্কে চিন্তাশীল প্রত্যেকটি কথা বলার আগে প্রত্যেকটি কাজ করার আগে চিন্তা করে আমরা আমাদের আলোচনার দিকে আমরা এই জীবনের বয়সটাকে কতটা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 লাভের উপায় আজ সন্ধ্যা ছটায় সম্প্রচার দুপুর বারোটায় বাংলাদেশে Ideas brilliant, strategy sustained. The best profession is a professional person who invites people to Allah's Banu Tal. Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest, but the meaning should be to spread the message to Allah's Banu Tal. To implement the convincing Islamic come educational formula to excel in your career, Dekun career guidance, साढ़े सात टाए पुन समचारकाल साढ़े नीच टी बांगल है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 खान मदन, एम बिन मुझवर बिन जहांगीर दायित्व देखुदा সম্মানিত ভাতৃমন্ডলী ফিরে আসি আমাদের আলোচনার দিকে তফসিল ছিল্লাখরম্বর চার ইরশাদ করেছেন এর পূর্বে মোমিনদের তিনটি গুণাবলি আল্লাহ উল্লেখ করেছে নামাজ কায়েম করে জাকাত দেয় আর পরকালে বিশ্বাসী এরা হলো আসল বিশ্বাসী মমি পক্ষান্তরে যারা পরকালে বিশ্বাসী নয় তাদের কোনো জীবনে সংশোধন হয় না লোক দেখানো কাজ আর কতক্ষণ থাকে আল্লাহ বলছে ইন্ই যারা পরকালে বিশ্বাস করে না জন্ম তাদের কাজগুলিকে আমি সুশোভিত করেছি সাজিয়ে পেশ করেছি আল্লাহ পাক বলছেন আমি সাজিয়ে পেশ করেছি অর্থাৎ তাদের পাপগুলিকে এই জন্য বলেছেন যে আল্লাহ পাকের ইচ্ছার বিরুদ্ধে কিছু হয় না আল্লাপাক একমাত্র আসলে খারাপ কাজকে পাপের কাজকে সুসজ্জিত করে পেশ করে বধ প্রকৃতির মানুষ অথবা বদ প্রকৃতির জিন শয়তান শয়তান কুমন্ত্রণা দেয় যে তুই এরকম সুযোগ পাচ্ছিস কেন ছাড়বি টাকাটাকে বসিয়ে কেন রাখবি টাকা দিয়ে যখন সুদে বছরে এত টাকা তোর লাভ হয়ে গেল পাঁচ বছর রাখলে তো ডবল হয়ে গেল কেন তুই বসিয়ে রাখবি টাকায় ব্যবসা করে ঝুঁকি কেন নিবি টাকা নিশ্চিত ব্যাংকে জমা রাখবি অথবা কাউকে সুদের ওপর দিবি নিশ্চিত তুই পাবি আর তাতে কোনো রিস্ক নেই আর ব্যবসায় খাটাবি হতে পারে তোর আসল পুঁজিটাই চলে যাবে কেন এই ঝুঁকি নিতে যাবি শায়তান শিখাচ্ছে আরাম খেতে तो शयतान सजिए पेश, पेश कर पापर क्या गुलर्क नहीं विचार अरे तुम विधा हो जाए फ्री आ सब कथा शयतने सजिए मानुषर सामने पेश करद खा शरिका कहुरी शुने शुने कथाड़ चूरी हो অমুকগণকে বলতে পেরেছে কোথায় চুরি হয়ে মাল কোথায় গেছে চোর ধরা পড়েছে তুই কর এই কুফুরি কাজ কর চত রকমের পাপ আছে শয়তান সাজিয়ে পেশ করে আল্লাহ পাক বলে আলমের সৃষ্টিকর্তা ইচ্ছার বিরুদ্ধে কিছু হয় না এই জন্য আল্লাহ পাক বলছেন যে আমি সাজিয়ে পেশ করি কারণ আল্লাহ পাকের ইচ্ছার বিরুদ্ধে যদি কিছু হয় তার অর্থ এই দাঁড়ায় যে আল্লাহ পাক তাহলে শয়তানকে ঠেকাতে পারবেন না শয়তান আল্লাহ পাকের হুকুমতের আল্লাহ পাকর ক্ষমতার বাইরে তাহলে অপারগ আল্লাহ পাক না সেই জন্য আল্লাপাক কখনো কখনো অন্যায় কাজগুলি সম্পর্কেও আল্লাপাক বলেছে যে আমি সৃষ্টি করেছি আমি এই কাজগুলি করেছি সৃষ্টির দিক থেকে আর কর্ম করার দিক থেকে ওই লোক করেছে পাপ করেছে সেই লোকটি আর পাপের জন্য পরিচিত করেছে মন্ত্রণা দিয়েছে শৈতান যদি অসৎ পরামর্শ দিয়ে থাকে পাপ করার জন্য তো মান খারাপ প্রকৃতির মানুষরা বন্ধু বান্ধবরা খারাপ করেছে খারাপ ছেলেরা अथचारित्र गठन ट जीवन शांति जीवन सुनते चाहिए मानुष जख पापे लिप्त हो जाए तक एक पाप बहु पाप के डेके আল্লাহাপ এদের জন্যই বড় কঠিন শাস্তি রয়েছে যারা পরকালে বিশ্বাসী না জবাব দিতে হবে না ব্যবচার করলো জবাব দিতে হবে না কোনো চিন্তা নেই খুন করলো কোন ধরা পড়িনি প্রশাসনের কাছে জবাব দিতে হবে না কারো মিথ্য বাদ দিল আমার কি করে নিবে সে আর আল্লাহ পরকালে কিছু করবে এরকম বিশ্বাসও নেই সুতরাং যা ইচ্ছা তাই করছে যা ইচ্ছা তাই বলছে এদের জন্য কঠিন শাস্তি রয়েছে তুমি কোরআন হাসিল করে থাকো মিল্লাদুন হাকিমিন আলিম এমন এক আল্লাহ পক্ষ থেকে যিনি বড়ই প্রজ্ঞাবান হাকিম যার কথায় কাজে বিধানে হেকমত রয়েছে তত্ত্ব রয়েছে যার শরীয়তেও হেকত রয়েছে তত্ত্ব রয়েছে রহস্য রয়েছে আর যার সৃষ্টিগত আদেশ নিষেদে যা আল্লাহ পাক করছেন কারো উত্থান কারো পথন কাউকে দিচ্ছেন কারোর কাছ থেকে কেড়ে নিচ্ছেন কাউকে আমির বানাচ্ছেন কাউকে গরিব বানাচ্ছেন কাউকে লাঞ্ছিতপদস্থ করেছেন কাউকে সম্মানিত করেছেন এগুলি আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের সৃষ্টিগত বিধান সৃষ্টিগত কাজ আর আল্লাহ পাকের শরীয়তগত বিধান আল্লাহ পাক শরীয়তে যে বিধান দিয়েছেন যা কোরআন এবং হাদিসের রূপে রয়েছে এসব কিছুতে আল্লাপাকের প্রজ্ঞা রয়েছে সেই জন্য আল্লাপের নাম হচ্ছে হাকিম আলিম এবং তিনি সবকিছু জানেন সুতরাং তার কোনো ক্ষতি নেই আর আমি আপনি জানি না হয়তো নিজের ছেলেদেরকে পরিবারকে একটা কাজের হুকুম করলেন যে কাজটা করো দেখা গেল পরিণাম খারাপ হয়ে গেল কারণ আপনি জানেন না সেই জন্য যদি জানতেন যে এর পরিণাম খারাপ হবে কখন এটা করতেন না তারপরে আল্লাপাক মুসা আলি সালামের ঘটনা সংক্ষেপে উল্লেখ করেছেন মুসা আলি সাল্লামের ঘটনা ধারাবাহিক ভাববে পরস্পর তিনটি সুরা সুরায় সোয়ারা এর আগে যে সুরার তফসির আমরা করে ফেলেছি সুরা সারাতে একটা দিক আল্লাপাকলম উল্লেখ করেছেন সুরায় নামলে পাক সংক্ষেপে অল্প কথা এখানে বর্ণনা করেছেন মুসা আলি সাল্লামের জীবনের আর তারপরে সুরে কাসাস আসছে সুরায় কাসাসে আল্লাপাক বিস্তারিত তার বাল্য জীবন কেমন করে তিনি লালিত পালিত হলেন এই বিষয়গুলি থেকে অনেক বিষয়গুলি আরও উল্লেখ করে থান্ন বধপ্রাপ্তি ইত্যাদি এই তিনটি সুরার মুসা আল ইসাল্লামের ঘটনাবলীকে এক জায়গায় একত্রিত করলে একজন মানুষ মুসা আলি সাল্লামের জীবন সম্পর্কে সুন্দরভাবে বিস্তারিত জানতে পারবে আল্লাহ ফাকরবুল্লাহামী এক জায়গায় কিস্সা কাহিনীর মতো বর্ণনা করেননি কারণ আল্লাহ ফাকরবুল্লা আলমীর উদ্দেশ্য শুধু কিস্সা বায়ন করা নয় আল্লাহ ফাকরের উদ্দেশ্য হচ্ছে ঘটনা থেকে উপদেশের দিকগুলি তুলে ধরা আপনি কি শিখতে পারলেন মুসা আলি সালামের ঘটনা থেকে এই বিষয়টি থেকে কি জানতে পারলেন আর আপনার জীবনে এটা কিভাবে প্রতিফলিত হতে পারে এই হচ্ছে আসল উদ্দেশ্য কোরআনে কেরি মেয়ে ঘটনা বর্ণনা করার আল্লাপাকে এখানে বলছেন স্মরণ করে যখন মুসা আলি সাল্লাম তার পরিবারকে তার স্ত্রীকে বললেন এমনি আনাস্ত না আমি আগুন দেখেছি তার আগে অনেক ঘটনা আছে তার বাল্য জীবনের ঘটনা আল্লাপাকে এখানে বর্ণনা করলেন না তারপরে মুসা আলহিসাল্লাম বড় হওয়ার পরে যখন দেখছিলেন যে একজন ইসরায়েল বংশের তার বংশের আর আরেকজন হচ্ছে ওই ফেরাউনের বংশের দুইজনে মারামারি করছিল সেই সময় দুজনকে ছাড়াতে গিয়ে ওই যে লোকটি বেশি বাড়াবাড়ি করছিলো সেটা ফেরাউনের বংশের যেহেতু সে বেশি জুলুম করছিল তাকে একটা ঘুষি দিয়েছিল সেই ঘুষিতে মরে যায় তারপরে ভয়ে সেখান থেকে তিনি মাদিয়ান দেশে চলে যান মাদিয়ান দেশে গিয়ে তিনি ওখানে বিয়ে করেন এবং মহারানা স্বরূপ আট বছর দশ বছর যে ঘটনা আসছে শুরু একা আছে দশ বছর থাকেন সেখান থেকে যখন তিনি মহারানা পরিশোধ করে দিলেন অর্থাৎ দশ বছর চাকর হিসাবে থেকে মহর পেশ করলেন শ্বশুরের কাছে শ্বশুরবাড়িতে চাকর খেটে বিয়ে করে নিয়ে আসলেন তারপর নিজের বিবিকে নিয়ে যখন বের হলেন রাস্তায় আসছেন তুর পাহাড়ের কাছে একটি গাছে আগুন দেখতে পেলেন আগুনের প্রয়োজন হয়েছে ঠান্ডার সময় আগুন পোহার জন্য দ্বিতীয় কেউ কেউ বলেছেন যে তার আসলে স্ত্রী গর্ভবতী ছিল এখন বাচ্চা ভূমিষ্ঠ হবে আগুনের প্রয়োজন রয়েছে এখান থেকে আল্লাপা শুরু করেছেন একটা অংশ তাহলে শুরু করেছেন এখন তার নব্বত প্রাপ্তির সময় তোর পাহাড়ের কাছে এমনি আনাস্ত না আর আমি আগুন দেখেছি শীঘ্রই আমি সেখান থেকে তোমাদের জন্য কোনো সংবাদ নিয়ে আসছি হয় সেখানে আগুন পাবো না হলে আগুনের সন্ধান পাবো কোনো সাহায্য সহযোগিতা পাবো আতিকুম বেশি কাবাসিন অথবা তোমাদের কাছে আগুনের একটা আঙ্গার নিয়ে আসবো লাল লকুমত যাতে করে তোমরা আগুন পোহাতে পারো ফালাম্মা যখন ওই আগুনের কাছে আসলেন আগুন তাজা গাছ তোর পাহাড়ের কাছে সবুজ গাছ সবুজ গাছে আগুন জ্বলছে দেখে মনে হচ্ছে আগুন কিন্তু আসলে আগুন ছিল না সেটা ছিল আল্লাহ পাকুল আলমিনে নূরের তেজলি বহি প্রকাশ নূরের ঝলক নিয়া তাকে ডাক দেওয়া হইল মানে আল্লাহ পাক ডাক দিলেন আনবুরে মানফিনার হাউলাহা বরকত দেওয়া হয়েছে বরকত হচ্ছে ওই সত্তা যিনি এই আলোতে রয়েছেন এখানে নার মানে হচ্ছে নূর এই যে আগুন তুমি বাহ্যিক দেখছো এটা আসলে নূর আর যে সত্তা এই নূরের ভিতরে রয়েছেন অর্থাৎ আল্লাহাকালি হয়েছে তাতে বরকত রয়েছে আল্লাহ আর যারা এই আলোর আশেপাশে রয়েছে চারিদিকে রয়েছে ফেরেস্তারা আল্লাহ পাকের ফেরিস্তা আল্লাহাকের নূরের তাজল্লি হচ্ছে আর ফেরস্তা রয়েছে তাদের মধ্যে বরকত রয়েছে আর মুসা আলহিসাল্লাম সেখানে কাছিয়ে গেছেন তাতেও আল্লাহ পাক দান করেছেন তাকে নবী রসুল করবেন ও সুভান আল্লাহ রবীন্দন আল্লাহ পাকের পবিত্র করি আল্লাহ পাক সমস্ত থেকে পবিত্র যিনি বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহ আল্লাহাকালমিন এখানে মূসা আলি সাল্লামকে প্রথম নবুয়াদ দিচ্ছেন ইয়া মূসা আল্লাহাক বলছেন হে মূসা ইনাহু আন আল্লাহ আজিজুল হাকিম শুনে রাখো যে আমি মহাপরাক্রান্ত প্রজ্ঞাময় আল্লাহ আমি আল্লাহ আল্লাহাক রবুল আলমিন তোমার সাথে কথা বলতে চায় এবং তোমাকে নবী বানাতে চায়। বুঝা গেল এর দ্বারা যে আমি রসুলগণকে আল্লাহর বিশাল কোন অনুষ্ঠান করে নবুয় দেননি হঠাৎ করে মুসাও জানছেন না যে আমার কি হতে যাচ্ছে আল্লাহ দিয়ে দিলেন সুসংবাদ নবুয়াতের রাসুল্লাহ সাল্লাম হেরা পাহাড়ের গুহাই যাবেন নূরে যার নাম নতুন নাম যে বলে নূর নূর পাহাড় কিন্তু হেরা পাহাড়ের গুহাই এ বাদতো নির্জনতে আছেন ভালো লাগছে এ শিরকুপুরি আল্লাহ ছাড়া অন্যের পূজা নির্জনতা অবলম্বন করেছেন কিছু জানছেন না কি হবে না হবে হঠাৎ করে অনুষ্ঠান করে নবিনী কোন সময় শেষ হয়েছে আল্লাহ আলম যেন আমাদেরকে সত্য কথা বোঝার তৌফিক দান করেন আর বিধান যেন জীবনে বাস্তবায়নের তৌফিক দান করেন আল্লাহ ফাকরবুল আমাদের গুনা খাতা যেন যা হয়েছে করেন আল্লাপাক আমাদের জান্ন দোস দান করেন সাল্লাহিয়ান ملعرفت الله ربي أشرق النور بقلبي ما لألب شروح حياتي ملأضاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعلي অতিম অর্থনীতি অর্থনীতি সর্বোচ্চ বাণী নীতি বাণী নীতি कत सुंदर नूतन जुगे सफलता अर्जन करार्ज देखलमी अर्थनीति आज रगारोटा पुन सम्प्रचार सकाल दस टाय बांगे इसी समर्पण कर मानुष भय पा एकदम आरब्डियार बोम चले साल्म, आसते शांतर बोम अनेक आगे पड़े गोहम्मद सल साल जन्म ग्रहण करें